আবুল সাহেব ক্ষুদ্রি রাজাল্লাহ তালিন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহক আনসারের নিকট লোক পাঠালেন তিনি আসলেন তখন তার মাথা থেকে পানির ফোটা জোর ছিল নবী সাল বললেন সম্ভবত আমরা তোমাকে তারাহুরা করতে বাধ্য করেছি তিনি বললেন জি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যখন তাড়াহরার কারণে মণি না হবে অথবা বললেন মনির অভাবজনিত কারণে তা না হবে তখন উঁজু করে নিবে ওয়াহব রহমতুল্ল আলহি সুবাহ রহমতুল্লা আলহি সূত্রে এরকমই বর্ণনা করেন তিনি সুবা রহমতল্লা আলহি বলেন আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেছেন গুন্দার রহমত্ল আহি ও ইয়াসিয়া রহমতুল্লা আলহি সুবা রহমতল্লা আলহের সূত্রে বর্ণনায় অজুর কথা উল্লেখ করেননি